ইন وبارك على হুস্তুপোনা ফল محمد وعلى ও রসুলিক মোহাম্মদিফি বাই অতিহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই সন্ধ্যায় যে বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে সেটি হচ্ছে মৃত্যু এবং মানুষের সাকারাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ এই পৃথিবীতে জীবন নিয়েই বেশি ব্যস্ত থাকে মমুতের কথা স্মরণ করা তো সময়ও হয় না পৃথিবীতে কম সংখ্যক লোকই আসে যারা এই মমুতের কথা স্মরণ করে অথচ এই মহুত হচ্ছে একটি বাস্তব বিষয় যেটিকে অ্যাভয়েড করা যেটি দূরে থাকা কারো বর্তম সম্ভব হবে না এ দেশের মানুষ পাশ্চাত্যে অনেকে আছে আমি আমি শুনেছি তারা ডেথ সংক্রান্তের বিষয়ে কোনো কথা আলোচনা করতে চায় না পরতপক্ষে এটাকে তারা অ্যাভয়েড করে কিন্তু অথচ আমাদের সরিয়াতার বিপরীত কাসল উল্লাহ সাল আলাইসাল্লাম সব করেছেন দেখি মিল্লা তোমরা যে জিনিস সমস্ত মজা আকর্ষণকে শেষ করে দিবে ওটাকে বেশি বেশি করে স্মরণ করো ইসলাম স্মরণ করার জন্য আমাদেরকে ইঙ্গিত করেছে এবং নির্দেশ দিয়েছে কারণ কুল্লু নারসিং যা একাত মৌ আল্লাহ তালা কোরআনে প্রাকৃত সেন করেছেন আলম বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াতে কুল্লু নারসিং যা প্রত্যেকটি আত্মা প্রত্যেকটি ব্যক্তি অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমাদেরকে পরীক্ষা করতে চাই ফেতনা আছে ফেতনায় ফেলে তোমাদেরকে দেখতে চাই কারা ভালো কাজে এগিয়ে আসো কারা মন্দ কাজে লিপ্ত না তুর আর আমাদের কাছে আমার কাছেই তোমাদেরকে এবং এই কথাটি আরো সুস্পষ্টভাবে এসেছে শুরুতে আল্লাহ তারা করেছেন সে আল্লাহ মহান পবিত্রতা সে আল্লাহ যিনি সমস্ত দা হাতে সমস্ত ক্ষমতার আছে তিনি প্রত্যেকটি জিনিসের উপর ক্ষমতাবান। যিনি খালা হায়াত, জীবন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কেন কেন এই জীবন দিলেন মৃত্যুবরণ করতে হবে আহসাম আমালা। তিনি একটু পরীক্ষা করে দেখতে চান তোমাদের কারা কারা ভালো নেক আমল সুন্দর আমলে লিপ্ত অছুয়ালা আজিদুল কাফু তিনি অনেক ক্ষমাতার অধিকারী শক্তিশালী এবং তিনি আবার অনেক ক্ষমার অধিকারী তো এই যে মৌতের কথা এই মৌথ অবশ্যই ঘটবে এই মৌথ থেকে পরিত্রাণ কেউ পাবে না পৃথিবী কোন নাস্তিক ওই কথা বলতে পারবে না যে আমি মরবো না আমি মুহূর্তে চাই না বা আমার মৃত্যু হবে না মৃত্যু অবধারিত কোরআনে পাখি আল্লাহ তালা অন্য আয়াতে সাথে সুরাহ আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের কুল্লু নার্সিং দা এক প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি আত্মা মৃত্যুর সাদ অবশ্যই গ্রহণ করবে পরিপূর্ণের দিন তোমার যে ব্যক্তি জাহান্নাম থেকে টানা করে হলেও কোনো রকমের রেহাই পেয়েছে এবং জাননাতে যাওয়ার সুযোগ পেয়েছে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল অমার হায়াত দুনিয়া ইল্লা দুনিয়ার এই জীবনটি কয়েক দিনের ধোকার বিষয় মাত্র মানুষকে ভোগ করার নেশায় ধোকায় ঢুকিয়ে দেয় কিন্তু এর পরেই একটি রিয়েলিটি চলে আসে সেই রিয়েলিটিতে হচ্ছে প্রত্যেকটি মানুষকে মৃত্যু বরণ করতে হবে এই জন্য রসুল্লাহ সাল আলহি সাল্লাম আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর পাতা স্মরণ করতে বলেছেন হাজি নাসাই শরীফের হাজি এসেছে হা দিমিল্লাদ যে বিষয়ে সকল মদাকে নিঃশেষ করে দেয় সেই হা দিমিল্লাত বেশি করে স্মরণ করে সকল মজাকে ফিনিশ করে দেয় দুনিয়ার এত স্বাদ এত মজা কারো আছে অনেক টাকা পয়সা বিশাল ব্যবসা বাণিজ্য মিলিয়ন বিলিয়ন আসা যাওয়া করে কারো আছে সুন্দর স্বাস্থ্য কারো আছে ঘরে সুন্দর বিবি কারো আছে অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে এই সবগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো নয় সকলেই আকর্ষণীয় দুনিয়ার সকল আকর্ষণ চিরতরে শেষ করে দেয় যে জিনিস সেটাকে বেশি বেশি করে মনে করো না সাই ভাবি কারো খুব সুন্দর স্ত্রী থাকে আর যখন তার মৃত্যু হয় তখন কিন্তু আসলে স্ত্রীর কথা মনে করবে না ছেলে মেয়ে আছে তাদের কথা তারা কোনো দুঃখ থাকবে না ছেলে মেয়ে দুঃখ লাগে হা পিতা মরে যাচ্ছে কিন্তু সে যে ব্যক্তি মৃত্যু হচ্ছে সে ব্যক্তি এখন অন্য জগতের চিন্তায় অস্থির এই জগতের কোনো চিন্তা তার কাছে আর নেই কোনো মজায় পৃথিবী তার সামনে আর নেই কারণ সে আসল ঠিকানার বিকে পাচ্ছে সেখানে কি হবে ওই হিসাব নিকাশ নিয়ে সে এখন ব্যস্ত এই একটা সময় আসবে এটাকে স্মরণ করার জন্য আল্লাহ তালা এখন থেকেই আমাদেরকে রেডি হওয়ার জন্যই বলেছেন ইল্লা তোমাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু খবরটা মুসলিম প্রকৃত মুসলিম পরিপূর্ণ মুসলিম হওয়া ছাড়া তোমার মৃত্যু যেন না আসে এই জন্য তুমি প্রতি মুহূর্তেই তোমার মৃত্যু আসা সম্ভাবনা আছে প্রতি মুহূর্তেই তোমাকে পরিপূর্ণ মুসলিম হিসেবে জিন্দিগি জ্ঞাপন করার চিন্তা করতে হবে মৃত্যুটা আসলে কি আমরা অবশ্যই মনে করি যে মৃত্যুটা বোধহয় এই জীবন থেকে আরেক জীবনে এমনভাবে যাওয়া যে মৃত্যু মানে সবকিছু শেষ হয়ে গেল সবকিছু দুনিয়ার শেষ হলো মাত্র কিন্তু আমি যে আমার অস্তিত্ব ওটা কিন্তু সবই ঠিক আছে শেষে যে আমার রু এক জগৎ থেকে আরেক জগতে মাত্র ট্রান্সফার হয় এই রু হয়ে আসলে কোনো মৃত্যু নেই মৃত্যুটা আসলে কার এই বডি অসার দেহ পরে আছে কিন্তু রুখ কি মরে গেছে না রুহের জার্নি কন্টিনিউ করছে রুহের জার্নি কন্টিনিউ করছে এক সময় ছিল আমার জন্মের আগে পরে চার মাস বয়সে মার প্যাটে সেখান থেকে রুখটাকে এখানে আল্লাহ ট্রান্সফার করেছে এখান থেকে আমি এই শরীর সহ এক সঙ্গে যোগ দিয়ে দুনিয়াতে এসেছি এ এরপরে যখন মৃত্যু হবে তখন রুহটা থেকে শরীর আত্মাটা আমার রুহটা শরীর থেকে আলাদা হয়ে যাবে মাত্র আলাদা হয়ে রুহের জানি অব্যাহত থাকবে তাহলে রুহের আসলে মরণ নেই আসলে আমি তো রুহ এটা তো খাঁচা মাত্র এই আত্মা তার জানিয়ে অব্যাহত রাখবে এ ডিগিনে নেওয়া হবে অথবা সে যাবে সেখান থেকে আবার বারদিন দিকে কবরে আসবে সেখান থেকে আবার তা শাসড়ের ময়দানে উঠানো হবে এই যে তার জার্নি তার জার্নি কিন্তু থামে না কোনো জায়গায় থামবিও না সত্যিকার অর্থে আত্মার কোন মরণ হয় না শুধু ওই বলি তার মরণ হয় এই দুনিয়া থেকে অন্য জগতে আত্মাটা চলে এই মৃত্যুকে স্মরণ করা এত দরকার সাহাবাইকে আমি আলিম আজমাঈ একদিন আলোচনা করছিলেন মিয়ার ওই লোকটা একটা লোক মারা খুব ভালো গুণ বলতে খুব ভালো মানুষ ছিল খুব ভালো মানুষ করেছে রাসুল্লাহাম বললেন তোমাদের ভাইতে কি বলতে শুনেছ মৃত্যুর কথা মাঝে মধ্যে স্মরণ করতো আলোচনা করতো সাহবাইরম বলেন যে এইটা মনে পড়ে না যে আমাদের সঙ্গে কথাবার্তায় তিনি মৃত্যু সংক্রান্ত কিছু আলোচনা করেছেন মৃত্যু পরে কি হবে এগুলো নিয়ে চিন্তা করেছেন এরকম অবশ্য আমাদের মনে পড়ে না তখন তিনি বললেন তাহলে তোমাদের ভাই ওখানে নাই যেখানে থাকার কথা তোমরা চিন্তা করছ মৃত্যুকে মনে করে না আলোচনা করে না স্মরণ করে না মাঝে মধ্যে আমি ফ্যামিলিকে আলাপ করতে চাই কিন্তু তুমি বলাখানে ভয় পেয়ে যাও যে আবু এটা বলো না বলতে চাচ্ছ কেন কিন্তু আসলে হলো যে আসলে বলা উচিত বলতে হবে এ আলোচনা না করলে তো আমার ঠিকানা অন্য জায়গা হয়ে যেতে পারে আল্লাহ মার্কর এই জন্য বাস্তব সত্য কথা যেটা ঘটবে সেটাকে লুকিয়ে রাখার কোনো অবকাশ নেই ফ্রাইটেন হওয়ার জন্য নয় ইমান এমনভাবে তৈরি করতে হবে মৃত্যুর কথা আলোচনা করে ফ্রাইটেন হয়ে দুনিয়া থেকে জঙ্গলে চলে যাওয়া নয় বরঞ্চ পজিটিভ হয়ে কিভাবে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি আর দুনিয়া আমরা যা তোলা আখেরা এই দুনিয়া হচ্ছে আখেরা ক্ষেত্র মরার আগে কি করে চাষাবাদ করে মরার পরে ফসল তৈরি করে যেতে পারি তার জন্য আলোচনা করে সবাইকে মানসিক প্রস্তুতি নেওয়া তৈরি করাটাই আসলে বেটার এটাই পজিটিভ মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা যারা আন্ডারস্ট্যান্ড করেছেন ওনারা আমাদের জন্য আরো সুন্দর করে উপস্থাপনা করেছেন কোরআন এবং হাদিসের বক্তব্য নিজের ভাষা আর রাহেমাহুল্লাহ একজন বড় ধরনের ইমাম এবং আলিম শকি তিনি বলেছেন মানসার মাউন্টে আসা যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে খেয়াল করে সে ব্যক্তি তিনটি জিনিসের অর্জন করে সম্মানিত একটা হল তা আজ তওবা আল্লাহ তালা তাকে দ্রুত নগদ নগদ তওবা করার জন্য নসিক করবে সে তবাকে দিলে করবে না আগাই বছর করবে ও কানা আতিল তার অন্তরে আল্লাহ কানা আদদাম করবে আট দান করবেন অল্পে আত হচ্ছে তৃপ্তি অল্প আল্লাহ ভালোই রাখছে না এইটা থাকবে না তার সে তার দুনিয়া যতরকম সে এখন এই যে অবস্থা আছে সে অবস্থার উপরে আল্লাহ যথেষ্ট সন্তুষ্ট থাকে অন্যাসা তুলে আইবা আর তৃতীয় পুরস্কার হবে তা। সে এ বাদাতে সবসময় একটি অলস নয় এ বাদাতে অগ্রগামী নামাজ জামাতে পড়ার জন্য প্রথম কাতায় যাওয়ার জন্য নফল নামাজ পড়ার জন্য তাহাজ পড়ার চেষ্টা করবে হ্যাঁ করমশিপের করবে যেখানে থাকবে নফল রোজা আসলে সুযোগ নেওয়ার চেষ্টা করবে এভাবে করে সে এ বাদাতে কিভাবে বাড়ানো যায় এইভাবে সে তৎপর থাকবে তার মৃত্যুকে স্মরণ করলে কয়টা পুরস্কার পাওয়া গেল তিনটি প্রথমটা হচ্ছে তবা বেশি বেশি করে নগদ নগদ বাকি না রেখে নগদ তবা করার তফিক আল্লাহ আল্লাহ তাকে দান করবেন তার ভাই তার বন্ধু তার প্রতিবেশী অনেক কিছু মালিক হয়ে গেছে এগুলো তাকে ধোকায় ফেলে দেবে না অল্প তুষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ দা দিয়েছেন আমি তো হ্যাপি আছি তিন নম্বর হচ্ছে মনে করল এবারতে আল্লাহ তালা আর তিনি বললেন সে পেয়ে যাবে তার অপোজিট মমুদকে যে ব্যক্তি মনে করতে চাইবে না গাফেল হয়ে থাকবে সে ব্যক্তি খারাপ তিনটি জিনিস মিস করবে না এক নম্বর হচ্ছে তবা তাকে বলবে যে কি দরকার আর কিছু এনজয় করি এখনো সময় আছে এত সকাল কি মরবো নাকি দিলে করবে তবা তার কপালে ডুটবে না বেশি পতার কি রয়েব আমির কাছ অল্পে তুষ্টি তার নসিব আসবে না খালি কিভাবে আরো বেশি বা এই চিন্তা তাকে বেশান করবে ও তাকা আসা আসল ফুল করতে গেলে খালি অলসতা লাগবে কোনো মজা নয় এবারতে পারবে লাল আই বা তার না মৃত্যুকে স্মরণ না করা অনেক বড় লাভ ক্ষতির অনেকেই বলেছেন স্মরণ করলে মানুষ গুণার থেকে দূরে থাকতে পারে কালবাল কঠিন অন্তর যেখানে আল্লাহর ভয় কম সেটাকে আস্তে আস্তে নরম করে মৃত্যুকে বেশি করে স্মরণ করে আর দুনিয়ার আনন্দ ফুর্তি ফান নিয়ে মাতোয়ার হয়ে থাকা কমে আসে আর দুনিয়ার কোনিবত এসে গেলে বিপদ বিপদে গেলে খুব বেশি ঘাবড়িয়ে যায় না আর বিপদকে এত বড় বিপদ মনে করে না বিপদ তো একটা হয় আর যদি মানসিকভাবে বেশি বড় মনে করে তাহলে আরো বড় বিপদ হয়ে যায় কথা ঠিক কিনা কামসি মনে করে যে এই দুনিয়ার বিপদ তো কিছু না আসের হাতের বিপদ তার উপর আমার কাছে তো এসে বিপদ আপদ বা কেউ তাকে কথা বলে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে তার সঙ্গে দুর্ব্যবহার করেছে আমি এটা একটু খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে তাই না যে একটু কষ্টের বিষয় আপনি এই কষ্টটাকে আসেরাতের কষ্টের সঙ্গে তুলনা করেন জাহান নামে জড়াতি কষ্ট যদি স্মরণ করে মৃত্যুকে বেশি করে স্মরণ করা মৃত্যুর পরের জিন্দিগিকে স্মরণ করা ইমামার হাসানুর্বাস রহমতুল্লাহ আলাই বলেছেন আসলে যে ব্যক্তি আকিল যার আকল আছে সত্যিকার জ্ঞানী বুদ্ধিমান সেই ব্যক্তিকে দুনিয়া এমনভাবে দুনিয়া তার কাছে হয়েছে যে দুনিয়ার কোনো মজা আসলে তার কাছে সিরিয়াস নয় দেব মৌত সম্পর্কে ফাতাহার মৌত দুনিয়া মৌত দেব্যক্তির কাছে মৌত ক্লিয়ার মৌ যার মনে থাকে মৃত্যুর জন্য যে ব্যক্তি চিন্তা করে দুনিয়ার কোনো মজা তার কাছে এত সিরিয়াস মনে হয় না একটা মজা মিস করে ফেললে তার কেমন হয়ে যায় না তার কাছে এটা কোনো ম্যাটারই নয় তার কাছে আরো বড় বিষয় তার সামনে আছে ওমায় আলা আব্দুল কালবাহিক ইল্লা সবের দুনিয়া হানা আলেহি ও যে এই ব্যক্তি মৃত্যু সম্পর্কে সচেতন থাকি স্মরণ করে বারে বারে দুনিয়া তার কাছে অত্যন্ত ছোট হয়ে যায় বড় কিছু নয় তার কাছে এবং কিছু আছে যারা সত্যিকার নিকার তারা মৃত্যুকে স্মরণ করতেন ভাইরা আলোচনার ব্যবস্থা করেছেন এমন ধরনের একটা একটা আলোচনার হওয়ার দরকার আছে লোকদের জন্য পৌঁছানোর জন্য আপনারা কিন্তু অনেক ভালো কাজ করেছেন আল্লাহ তালা আপনাদের সেটু কবুল করুন এই এই কাজই করতেন খালিফা আব্দুল রহমতুল্লাহ তিনি মাঝে মধ্যে নিজেকে মৃত্যুকে স্মরণ করার জন্য তিনি নিজের খাস সার্কেলের লোকদেরকে যারা ভালো আলেম এবং কাছাকাছি আমল ভালো তাদেরকে ডাকতেন এসে বলতেন আমাকে নসিহত মৃত্যুর সম্পর্কে কিছু নসিহত করে শুনেন আমাকে তখন নসিহত করা হতো ইনতাবাদা ইনতিফাদা তয় তিনি পাখির মতো করে তিনি এরকম হরকত করতেন আর চুপ করে তিনি আল ফকাহা বড় বা ফিরদেরকে বড় আলমদেরকে আনতে আসন আবার গিনির কথা আলোচনা করি নিজের একে আবারকে স্মরণ করিয়ে দেয়া যা কারণ এবং সেখানে ওনারা এমন ভাবে মৃত্যুর কথা মনে হতো এমনভাবে ওনারা মৃত্যুকে স্মরণ করতেন সিমবাইয়া কোন স্মরণ করতে এমন কান্নাকাটি শুরু করে দিতেন হাতটা কান্না বাইনা এই বিহীন যায় না মনে হতো যেন একটা জানাজা নিয়ে পড়ছেন ওনারা সামনে তো এখন এই যে মৃত্যুকে স্মরণ করা এই স্মরণ করার অর্থ এই নয় যেটা আমি বলছিলাম যে কেউ কেউ মৃত্যুকে স্মরণ করতে পারে না করলে তার প্রাণী ক্যাটাক হয়ে যায় ডিপ্রেশন চলে আসে এটা সয়ান আর একটা ধোকা সত্যিকার মোমের মৃত্যুকে স্মরণ করে সে মৃত্যু তাকে কি করবে পুশ করবে সে তারেটিভ বানিয়ে দিবে পজিটিভ বানাবে মহর কথা এই মৃত্যু কেমন এক জিনিস কিছু বিষয় যদি আমরা জানতে পারতাম হাদিস থেকে তাহলে আমরা মৃত্যুকে আরো সচেতন ভাবে স্মরণ করতামি রেসে আবুদাহ কেনাজাত যখন জানাজা লাশ জন্য রেডি হয়ে যায় তাকে তখন জানাজা পড়ানোর পরে কবরের দিকে নিয়ে যাওয়া হয় করে তখন সেই লাশ যদি হয়ে যায় নিয়ে যাও তাতে নিয়ে যাও কবরে কবরে তার শান্তি আসবে এটা সে বুঝতে পারছে সেখানে তার জন্য এটা জান্নাতের টুকরা রেডি হয়ে আছে আমাকে নিয়ে যা নদী করে দুনিয়াতে আমাকে বেশিক্ষণ রেখো না আমার জায়গা তো ওখানে মাটির নিচে আমাকে নিয়ে চলো যদি সেই মৃত ব্যক্তিটি লাশ যদি ক্ষয় কা তখন সে চিৎকার করে বলে ধ্বংস আমার জন্য তো সর্বনাশ হয়ে আমার কোথায় নিয়ে আমাকে এই বডিকে কোথায় নিয়ে এত চিৎকার করে যে আমাকে নিও না আমার আমার নিলে আমার মুসিবত আছে কবর তার জন্য ইনসান যদি শুনতে পাইতো তার বাবা কি বলছে চিৎকার করে তার বি কি বলছে চিৎকার করে তার ভাই কি বলছে যে কবরে নিও না নিও না তাহলে তার চিৎকারে কারণে ভয় জিন্দা মানুষগুলো সবাই হার ফিল করে মরে আল্লাহ আমরা এই মৃত্যু সংক্রান্ত কয়েকটি হাদিস কয়েকটি পর্যায় আমরা জানার চেষ্টা করব প্রথমত মানুষ যখন মৃত্যুর সামনে চলে আসে তখন তা আল্লাহ তালার কাছে মৃত্যুর আগে মানুষের আল্লাহ তালার প্রতি ভালো ধারণা থাকা উচিত মানুষ যেন এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহ তালার প্রতি ভালো ধারণা রাখে এব্যাপারে হাজিস নবী রবি সাল্লাহমসাদ করেছেন তিনি ওনার ইন্তেকালে মাত্র তিন দিন আগে হাজিস বলবেন যে হাদিসগুলো তিনি ইন্তকারের দিয়ে বলেন সেগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কথা তাই না তিনি বলেন তোমরা কেউ যদি দেখতে পাচ্ছ যে তোমার মৃত্যু লক্ষণ দেখা দিচ্ছে তিন চার পাঁচ তাহলে সে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করুক তার মৃত্যু হোক সেজন্য আল্লাহ তালার প্রতি ভালো ধারণা পোষণ কর হাদিস হচ্ছে মুসলিম অর্থাৎ আল্লাহ তালা গাফর রহিম তাকে মাফ করবেন তার প্রতি রহম করবেন দয়া করবেন এই আশাটা যেন তার দিনে পোষণ করে আল্লাহ বলেন্লাম একজন যুবকের মৃত্যু সজ্জায় শাহিত যুবকের কাছে গেলেন তাকে দেখতে এমন তাকে জিজ্ঞেস করলেন ইয়া বলাম কেউ তুমি তোমার এখন কি মনে হয় কি ধারণা তোমার এখন মানসিকভাবে তুমি কি ফিল করছ কালা অল্লাহিয়ার ইন্নি আশা আপন যে আমি এখন আমার মনের মধ্যে দুটো জিনিসই ফিল করছি পাশাপাশি একটা হচ্ছে যে আল্লাহ তারা রহমতে মাফুরাতে রেদওয়ানের অনেক আশা দিনের মধ্যে পছন্দ করছে যে তিনি আমাকে মাফ করে দেবেন আমাকে রহমত দেবেন আমাকে জনদান করবেন কতগুলো গুণ আছে আমি শঙ্কিত আছি তিনি বললেন যে কোন বান্দার অন্তরে যখন এই দুটো জিনিস আল্লাহ রহমতের আশা এবং গুনার ভয় দুটো পাশাপাশি যখন থাকে তখন আল্লাহ অবশ্যই কিন্তু ইমামাল কুর্তবির প্রসঙ্গে গেলেন যে হসন আইন আল্লাহ হাজির সবগুলো মিলাই দিয়ে তাই পাওয়া যায় সুস্থ থাকা অবস্থায় রহমতের আশা আজাবের ভয় দুটোই পাশাপাশি রাখবে আর যখন মরণ সামনে চলে আসে তখন রহমতের দিকটাকে একটু পারি পাল্লাটাকে ভারী করে দেবে সে আল্লাহ কাছে যে আল্লাহ তাকে অবশ্যই রহমত করবেন তার গুণাগুণাকে মাফ করে দেবেন এই জিনিসটাকে তখন আশা পোষণ করে মৃত্যু যখন মানুষের ঘনিয়ে আসে তখন মানুষ অসুস্থ হয়ে গেলেও আহ কষ্ট পেলেও મિત્રнули নাও আশি থাকি কিন্তু কষ্ট পাচ্ছে তখনও কিন্তু মৃত্যু কামনা করা ঠিক না الله عليه وسلم لا يتمنى <-Moshocrew> ين أحدكم الموت لذره نزل به তোমাদের কারো কোনো মসিবত চলে এসে গেলে কোনো কষ্ট পেয়ে শুরু করে গেলে আল্লাহর যদি দেখে যে জীবন বেশি কষ্টের হচ্ছে তাহলে এই কায়দায় দোয়া করমা আহ মা কেন হাইয়া তু খাই ইদা ক্যানাতিলু খাই যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুন ততদিন যখন ততদিন আপনি মনে করেন বাঁচিয়ে রাখা আমার জন্য কল্যাণ করা আছে আর যখন আপনি মনে করবেন যে আমাকে মৃত্যু দান করা কল্যাণ হবে তখন আপনি আমাকে মৃত্যু দান করেন তাহলে এটা বলে দায়িত্ব আল্লাহর করে ছেড়ে দেওয়া হবে এতটুকুন ডায় আছে এব্বাস আল্লাহ তালা আনহ তিনি এটা কষ্ট পাচ্ছিলেন আব্বাস আব্বাস মাচা আব্বাস হাজি আনহু একটু কষ্ট পাচ্ছিলেন হয়তোবা তখন তিনি একটু মৃত্যু তামান্না করলেন আব্বাস চাচা লে তা তামান্না মা তামান্না করা ঠিক না মৌ চাই না ইনকুন্ত আপনার যদি আমার নেকাম তারপরে আর যদি মনে করেন যে গুনা বেশি হয়ে গেছে তাহলে তো বাঁচিয়ে রাখলে আল্লাহ আশা করা আপনাকে বেশি করে তবা নসুল করতে পারে প্রসঙ্গ উল্লেখ করে সেটা এটা সুন্দর দোয়া আমরা মুখস্থ করতে পারি আল্লাহ ইমিয়া ও তারি চাই। কারার থেকে দূরে থাকতে আপনার কাছে দরখাস্ত দেয় মিসকিনকে বেশি করে মোহব্বত করতে আপনি আমাকে তৌফিক দিন আর আপনি আমাকে মাফ করে দিন আমাকে রহম করুন আর যদি মনে করেন কোনো কম আমার এলাকায় परीक्षा सबा के परीक्षा फेले दीबें परीक्षा आसार आगे परीक्षा नाडली मृत्यु बला क्योंकि आल्ला फिक्स करना परीक्षा आसार आगे आग आप मोहब्बत कर तौफिक चाहे व्यक्ति आपब्बत कर मोहब्बत करार तौफिक चाह আর যে আমল করলে আপনি মহব্বত করেন বেশি করে ওই আমল এবং আপনার কাসি হবে আপনার নিকটবর্তী হবে আপনার করবাত হাসির হবে সে আমল আপনি আমাকে তখন দান করেন এখন আসলো যে এই মৃত্যু যখন সময় ঘনিয়ে আসে তখন আশেপাশে যারা থাকবেন তারা কি করবেন তারা তালতিন করবেন তারা মস্তাদের যিনি আসেন যার মৃত্যু ঘনিয়ে আসছে সে ব্যক্তির পাশে যারা তখন থাকে তখন তাদেরকে হাদিসি বর্ণিত হয়েছে এবং মুসলিম শরীফ হাদিস তোমাদের যারা মৃত্যুপ্রাপ্ত যাত্রী যারা মৃত্যুকে মোকাবিলা করছে তাদেরকে তোমরা তিনি যে ব্যক্তির আলাম হচ্ছে এই কথা বলে নিঃস্বাস ত্যাগ করবে সেই ব্যক্তির জান্নাতে চলে যাবে কাজে সেই জন্য আস্তে আস্তে তালকিং করা যায় কিভাবে নিয়মটা হলো যারা পাশে থাকবে একজন দুইজন সবাই সমস্যার নয় বলবে আর কেউ কেউ পুরো করা যায় এতটুকুন বলা আপনি বলা যায় আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মুহমুল্লাহ আসাদুল্লাহ সেটাও হতে পারে তবে এক নাগারে বলতে গ্যাপ দিয়ে দিয়ে আর খুব জোরে নয় কারণ খুব জোরে দিলে আর এক নাগারে বলতে থাকলে খোদা না করুক তার কষ্ট হচ্ছে এখন সে মনে কষ্ট বলতে পারে খামার চোখ করে বলো না এটা খোদা না করুক এইরকম ভাব চলে আসতে পারে এই জন্য এরকম করে বেশি জোরে বারে বারে বলতে থাকা খুব ঘন ঘন করে নিষেধ আর ওই সময় তাকে কেবলামুখী করে দেওয়া কেবলামুখীর ব্যাপারে দুইটা দেওয়া এটা একটা হলো যে কেবলার দিকে চেহারাকে ঘুরিয়ে দিতে হবে ডান সাইড থেকে নিয়ে এই তরিকা আর একটা তরিকার কথা দুটোই সাপোর্ট এসেছে যে মাথা হবে কেবলার অপোজিটে চিট করে শোবে আর পা দুটো কেবলার দিকে থাকবে মাথাটাকে একটু উঁচু করে দিলে তখন কেবলামুখী হয়ে এই দুই তৈরি আসছে যেটা কমফোর্টেবল হয় যে হয় মাথা নিজে বালি দিয়ে একটু উঁচু করে দিলে কেবলামুখী করে সেটাও হইতে পারে অথবা ডান করে দিয়ে কেবলাকে ডানমুখী করে দিলে এটা হতে পারে ওই সময় সুরা ইয়াসিন পড়ার কিছু রায় আসছে إمام أحمد أبو داود النسائب حاكم ابن حبان أبو حبان أبو حبان أبو حبان كيف يقول حدثة إكتو دورب أكتو سعيد دوربال دعيب ياسين قلب القرآن لا يقرأوها رجل يريد الله ودار الآخرات إلا غفر الله وقرأوها على موتاكم حدثة عثوة ياسين قلب القرآن حبان ذلك ياسين قلب القرآن الله شنتشت جنة والآخرات ماذا ذلك جنة আল্লা তালা তাকে মাফ করে দেবেন আর তোমাদের যারা মমতা আছে মানে যারা মৃত্যু পথ যাত্রী তাদেরকে ইয়াসিন পড়ে এই হাদিসটি কোন কোন রেওয়ায়তে সহি পাওয়া গেছে কিন্তু কোন কোন রেওয়ায়তে ডাইফ পাওয়া গেছে দুর্বল কিন্তু এটা এত দুর্বল নয় এই যদি কম দুর্বল হয় এবং কোন কোন রেওয়য়েতে এটাকে সহি বলে মোটামুটি কিছুটা আলোচনা করে তাহলে সেই হাদিস অনুযায়ী এমন করা যায় সেই হিসাবে সুরাইয়াসিন মৃত্যু পর সামনে পড়া যেতে পারে কিন্তু মৃত্যু হওয়ার পরে আর ইয়াসিন পড়ার কোন পর্যন্ত মৃত্যু পরে মাওতাকে সামনে করে নিয়ে ঘেরাও করে বসে কোনিনের পর কিছু খতম হোক এগুলো কোনো দরকার নেই এইটা হাদিসে পাওয়া যায় না এমনি মৃত্যু মাইনীতার জন্য আমরা কি করতে পারবো কি আমল করা উচিত এটাকে বোধ কি পরবর্তী আলোচনা আরেকদিন আসবে নাকি নেক্সট উইকে পরে আসবে ইনশাল্লাহ যে কিভাবে জানা যা দাফন কাফন এবং কবর এগুলো এবং মায়েতে যেন আমরা কী করবেন আসবে তাই না এটা পরে যেন থাকুক আজকে আমরা এটাই বুঝাতে চাই যে মায়েতের মৃত্যুর আট পর্যন্ত সময় করণ তেলাবাদ ঠিক আছে কারণ ওই সময় শয়তান ধোকা দিতে আসে আর করণ তালাবাদ চললে শয়তানের ধোকা থেকে বাঁচা সহজ হয় বা শান কষ্ট পায় কোরআন একটু আগুন লেগে যায় এই জন্য আর তখন কোরআনে কোনো ওই সময় দরকার নেই মাইনি কোরআন কখন কিভাবে পড়তে হবে সেটা আমরা ঈশাল্লাহ পরবর্তী পর্যায়ে আগামী সাথে বলব বা আগামী এরপরে হলো যে মাইতকে ইন্তেকাল হয়ে গেলে যদি দেখেন যে মাইতে ইন্তেকাল হয়ে গেল তখন মাইয়েতের চোখ দুটোকে বন্ধ করে দিতে হবে চোখ দুটো যেন এভাবে খোলা থাকে নর্মাল চোখগুলো খোলা থাকে আসল্লা সাল্লা বললেন ইন দা রুহাই তাবে আহুল বাসা রুহ যখন কব্ধ হয়ে যায় তখন চোখটা রুলকে ফলো করে এইভাবে দেখে দেখি থাক কোন দিকে যায় এই জন্য চোখটা খোলা থাকে চোখ খোলা অবস্থাটা আসলে দেখা যায় মানুষের ভয় লাগবে এই জন্য নিয়ম হল চক্ষুটাকে এভাবে করে ভালো করে ধরে চিপিয়ে বন্ধ করে দেওয়া ইনতে ইনতেকালের সঙ্গে সঙ্গে এমনকি নাকটাকে খারাপ করে দেওয়া কি মুখগুলোকে একটু ধরে এরকম করে দেওয়া এবং কেউ কেউ রেকমেন্ড করেন যে একটু ভালো করে বেঁধে দিলে একটা কাপড় দিয়ে তাহলে টুমুকটা হাঁ করে থাকবে না এরকম করে যদি কারণ নর্মালি আগের মতো বডি তো আর নেই এখন এটা টাইট হওয়া শুরু হয়ে যাবে শুকিয়ে দেওয়া শুরু হয়ে যাবে তখন ফাঁক হয়ে যাবে এই একটু বন্ধ করে দেওয়া এটাও মোটামুটি ভালো এবং এরপরে তাকে একটু কাভার করে দেওয়া বড়িটাকে খোলা না রেখে চাদর দিয়ে মুড়িয়ে রাখা মানুষ দেখতে চাইলে চারা খোলে দেওয়া তা হলে ঢেকে রাখা এই সমস্যা আদরগুলোকে রক্ষা করা উচিত এরপরে আসে যে মাই যখন দুনিয়া থেকে চলে যান তখন যারা আশেপাশে থাকে বা আমরা মৃত্যুর সংক্রান্ত যে প্রক্রিয়াটা চলে এটা তো আশেপাশে যারা থাকে তারা কেউ দেখে না তারা কান্নাকাটি করে কেউ পানি খাওয়ায় কেউ পানি মুখে দেয় আসলে কৃষ্ণা লাগে তখন রোহ টানাটানি কষ্ট হয় পানিটা তখন কাজে লাগে কিন্তু এই তারা হাদিস বলেছেন আমি জানি না পুরো হাদিসটা কমপ্লিট করবো বাকি অর্ধেক বলবো বাকি অর্ধেক আগামী সপ্তাহে বলবো দেখি কি হয় ইনশাল্লাহ বারা ইমন সাহাব আল্লাহ আনহু বললেন যে কুন না ফি জানাজা তিন আমরা একদিন জানাজা প্রসঙ্গে সেখানে ছিলাম লাল দাফন কাপড়ের জন্য গিয়েছিলাম ফাহানবী সাল আলহাম ইসাল্লাহাম আমাদের মধ্যে আসলেন তিনিও জব দিলেন আমাদেরকে দাফন কাপড়ের কাগজে শরীর খাওয়ার জন্য আদান তিনি আমাদের তিনি যখন বসে দেখে আমরা সবাই ওনার পাশে যত পাশে গিয়ে বসল কি মনে করেন হাজির হয়ে গেছেন সাহবির আর কোনো আছে যেখানে পাম ওনারা ওনার সাথেই কারণ আল্লাহ তালা ওনাদের কিসমত দিয়েছিলেন প্রিয় দুই চোখ করতে সুযোগ হয়েছে ওনার কাছে কথা শোনার কি পরিমাণ আগ্রহ ছিল একটি সেকেন্ডারা হারাতে চাইতেন আমরা আমার মাঝে ওনার চতুর্শে গিয়ে বসলাম কাহানুসেন এবং মনে হচ্ছিল যে আমরা এত চুপ হয়ে আসি একে তো মৃত্যু সংক্রান্ত বিষয় একজনের জন্য কবর ঘোরার কাজ হচ্ছে আর আমাদের মাঝে রসরুর রাসুল্লা সালাম আছেন আমরা এত খামুশ হয়ে আছি কাহনা আলা উসিনা তয়ে মনে হয় যেন আমাদের মাথার মধ্যে পাখি বসে আছে এই জন্য আমরা কেউ নড়ি না নড়লে পাখিটা চলে যাবে এরকম চুপ হয়ে বসে আসে তিনবার করে আল্লাহর কাছে কবর আজাদ থেকে পানা চাইলেন এরপর তিনি একটা লম্বা হাতির বান্দা যখন বিদায় নেওয়ার সময় হয়ে যায় আখেরাতে চলে যাওয়ার সময় চলে আসে তার মৃত্যু ঘনিয়ে আসে সে বুঝতে পারে যে আমার মৃত্যু এখন এই মুহূর্তে আসছে না কাছে চলে আসে মৃত্যু দল একজন শুধু মৃত্যু দান করেন না একজন হলেন তারা আসে তারা খুব কাহান তাদের চেহারা এত উজ্জ্বল এত নুরানি থাকে মনে করেন তাকে চোখের সামনে সূর্যের আলো ঝলমল করছে এমন সুন্দর তারা জান্নাতের কাসন নিয়ে আসে। জান্নাতের কফিন বক্স তার জন্য নিয়ে আসে ফজালা সুমিন হদ্দাল বসল তারা তার শীতানের কাছে এসে কাছে এসে বসে লোকটা যেন দেখতে পায় যে মেহমানরা এসে গেছেন অলরেডি মেহমানরা হাজির হয়ে গেছে কোন মেহমান রুহ কবজ করার জন্য জান্নাতে নেওয়ার জন্য মেহমানরা চলে এসছে অনেক সময় এই ফের মৃত্যু ফেরতার দিকে দেখে মায়ের এরকম করে টাকায় তাকায় না আর লোকেরা মনে করে কি দেখে তিনি তা আসল জিনিস দেখেন সুন্দর ইয়াজি উম আউ এরপরে মালাকুলি আরো কাছে বসে বলেন সান্তনার বানি দিয়ে বলে যে পবিত্র আত্মা পবিত্র রূপ তুমি ভয়ের কোন কারণ নাই আল্লা তালার মাফেরাত পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য তুমি চলে এই কথা শুনি রুখ খুশি হয়ে যায় আসতে আর দ্বিধা সংকো করে না রুহটি একদম পানির মত নরম হয়ে যায় যেভাবে পানির মশক থেকে পানি ঢালতে গেলে পানি আস্তে করে বেরিয়ে পড়ে এরকম আসতে রুহটা চলে আসে সহজে তখন এই সুসংবাদ পাইলে রুহ এবং রুহ জানে যে তার ডেস্টিনেশন কোথায় হবে জানাত হবে না যাহান হবে একটা সিনও তার সামনে ফুটে উঠে তুহার নতনা রবী কি রেমতাই তোমার কোনো চিন্তা নাই তুমি তোমার রবের কাছে চলে আসা এমন অবস্থায় তুমি রাজি থাকবে তোমার রব দা দিবে তোমার রব তোমার খুশি হয়ে আসে না এই কথা শুনে তখন রুহার মধ্যে হাসি চলে আসে খুশি হয়ে যায় এই চেহারা মধ্যে মুচকি হাসি লেগে থাকে নেকাল লোকদের মৃত্যুর পরে তাদের চেহারা মারা যেন একটু হাসির আভা লেগে আছে কারণ খুশির সুসংপাত পেয়েছে আল্লাহ যখন তারা তার হাতে মধ্যে নিয়ে নেয় জানলাতের কাপড়ের মধ্যে তারা রাগ করে ফেলে কক্সের মধ্যে ঢুকিয়ে ফেলে সঙ্গে সঙ্গে তারা হাতে মধ্যে রাখে না জলদি করে তাকে জায়গা মতো করে ফেলে ঢুকিয়ে যায় আর ঢুকানোর সাথে সাথে আসে জমিনের মধ্যে এত সুন্দর সুগন্ধ আর কোন জায়গায় পাওয়া যায় না কোনো কিছু পাওয়া যায় এরকম হয় সবসময় হয় না সবসময় মানুষ পায় না কিন্তু কোনো সময় মানুষকে কিছু নমুনা দেখার জন্য আল্লাহ তালা দেয় আমার এক আত্মীয়া তিনি ইন্তেকাল করেছিলেন খুব নিকার ছিলেন আমি ওনাকে কাছ থেকে দেখেছি তিনি ইন্তিকাল করার পরে কিছু লোক আমাদের ওই ঘরে আসলেন এসে জিজ্ঞেসগুলি সেন্ট কি কিসের সেন্ট কিসের সুগন্ধ তোমরা দিস অসম্ভব পাওয়া যাচ্ছে কিন্তু কোন সেন্ট فهي أحسده قد تكارسين ترشم ايضا تشمدوه ايضا تشمدوه ايضا تشمدوه ايضا تشمدوه ايضا تشمدوه قال لخي سعدون بها فلا يمرون بها يعني على ملاي من الملايك إلا قالوا ما هذا روح طيبة فلا تكون اي روح كنية وفرد ديكتولي داع تكون شكرا بالله قد تك أسماني قليل সেখানে ফিরে তারা থাকে তারা বলে রূপ এত সুন্দর রূপ কোনটা নিয়ে আসছ এত সুন্দর খবর হয়ে গেছে আমাদের আসমানের আসমা ইহিল্লাহ বিহাতের দুনিয়া তারা বলে জানো না অমুক অমুক আসে অমুকের যান কবজা করা হয়েছে যে নামে সে পৃথিবীতে সবার কাছে পরিচিতি লাভ করেছিল সুন্দর নামটি ধরে তারা বলে তারপরে আস্তে আস্তে তারা শেষ আসমানে চলে যায় প্রত্যেক আসমানে যখন যায় তখন সেখানে তারা জিজ্ঞেস করে দরদা মত করে দরদা ফুলে যায় উপরের দিকে যায় সেখান থেকে আবার উপরের দিকে যায় এভাবে যখন একেবারে যেখানে আল্লাহ তালা আছে সেইখানে সেই আসমানের দিকে চলে যায় সর্বশেষ মনজিদির পৌঁছে যায় যে লিস্ট আছে সেখানে তার নামটা লিখিয়ে দাও এরপরে তাকে জমিনে নিয়ে যাও যেখানে তার কবরাজ কবরের ঠিকানা আছে সেখানে রুহের সঙ্গে পরে মিলিয়ে নেওয়ার জন্য আল্লাহ অর্ডারদের নাম লিখিয়ে সেখানে নিয়ে যা খালাকুম কেন তাকে সেই মাটি থেকে সৃষ্টি করেছিলাম সেই মাটিতে নেবা উখরা সেখান থেকে আমি তাকে আবার উঠাবো মিনহা খালাক না তখন কবরে তার রুহকে আবার সেখানে ফেরত দেওয়া অহায় শরীরের মধ্যে এই যে তিনটি প্রশ্ন করা হয় খবরের মধ্যে তিনটি প্রশ্ন কিভাবে হবে এই অংশটুকুন আমি বাকি রেখে দিই আগামী সপ্তাহের জন্য এখন আমি বলি হাদিসের আরেক আংশে চলে যাই যেখানে ফাসিক фаজের বেদীন এবং এক কাফের যখন মৃত্যু হবে কি রকম ফেরেশতা আসবে ওই অংশ দিকে যায় ওয়াইন্নাল আফদাল কাফির اذا কানা ফি ইনকিতা' মিন আদ-দুনিয়া ওয়া ইগ্বাল মিনাল আখিরাহ কাফের ব্যক্তি фаজের ব্যক্তি দুনিয়াতে বিদায় করার সময় হয়ে যায় আখ চলে যাওয়ার সময় চলে আসে মৃত্যু ঘনিয়ে আসে আকৃতি নিয়ে তাদের চেহারা কুচ্ছি অন্ধকারে পরিপূর্ণ তাদের হাতের মধ্যে থাকে মাসুহ মানে একেবারে মতো খসখসে এবং কাটাদার ওয়ালা জিনিস যেমন আপনি এটা এক্সাম্পল হচ্ছে এই যে আমাদের কাটাতারের মতো আর কি কাঁটাতারে বেড়া দেয় যে কাঁটাতারওয়ালা এইরকম কাঁটাওয়ালা এইরকম জিনিসপত্র নিয়ে আসে সুন্দা মিরহু মাদ্দাল বাসা এসে তারা আছে দেখতে পায় এমন জায়গায় সে তারা অবস্থান গ্রহণ করে সালাম তো দেয়ই না তাকে দেখি তারা সে ভয় পেয়ে যায় তার চোখ উল্টে যায় সে বুঝে যে আজকে সে ধরা পড়ে যাবে ثم يدير ملك الموت حتى يجلس عند راسه ها مول فرشتہ حضرت الرسول تعال মাথা কাছে চলে আসি বশেন ইয়াقوم ايتহান نفসুল খবীসা اخرج الى سخط من الله وغضب اي খবিশ نفس বেরিয় আসো আল্লাহর গোছা রাগ পাওয়ার জন্য তোমার সময় হয়ে গেছে قال فتفرق في جسده এই কথা শোনার পরে রূহ এমন ঘাবড়ে ভয় পেয়ে জানে আজকে চূড়ান্ত ধরা পড়ার দিন এসে গেছে তখন সে শরীরের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে যায় ছিটিয়ে দেয় কি কোন কোন জায়গায় এসছে যে শরীর সকল জায়গায় এমনকি আঙ্গুলের ভিতরে ঢুকে পড়ে নকের ভিতরে ঢুকে পড়ে তখন ফেরেস্তা তার শরীরের ভিতরে হাত ঝুকাইয়ে দিয়া রোগকে টানা শুরু করে দেয় রো বাইরে চানা সে টানে টানে আসে ভিতরে ঢুকতে চায় এ টা হেঁচরা করতে থাকে ছিঁড়িয়ে বের করে নিয়ে আসে তিনি একজাম্পল দিলেন যে শালার বস্তার মধ্যে ভিতরে কাপড়ের ভিতরে রোগী এরকম একটা এরোয়ালা মানে ইয়াওয়ালা তীর ঢুকানো হয় তীরের মাথাটা এরকম একটা দেওয়া থাকে তাই না ওইটা দিয়ে ঢুকে এরকম টানে যেরকম ছিঁড়ে ছিঁড়ে আসবে রুহটা এরকম ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে তখন সেটাকে ধরে ফেলে নিয়ে নেয়াফি তরফ তখন উনি হাতের মধ্যে এক মুহূর্তের জন্য রাখেন না হাতে আলু হাফি তিলকাল মা ওই কাঁটাওয়ালা খসখসে যেই কাফন আনছে যে কাফুনটা মোলা কাঁফন একেবারে কাঁটার মতো কাফনের মধ্যে আছে ওই কাঁফনের মধ্যে কোন খুখ নিয়ে এস তখন তারা তার নাম ধরে উচ্চারণ করে ওই ডাকাত ওই ক্রিমিনাল ওইটা রুখ নিয়ে আসমান তখন তার জন্য নক করে ফেরে তার আসমানের দরজা খোলা হয় না তার রুহগুল্লি নিজি উপরের দিকে যায় না যাবে না আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন তাদের জন্য আসমানের দরওয়াজাকে খোলা হবে না ইলি কিন্তু আসমানের দরজার উপরে তার জান্নাতেও যাবে না এমন কি যদি সুঁয়ের সিদ্র দিয়ে উটো ঢুকতে পারে এমন অসম্ভব কাজও হয় এদের জান্নাতে দেওয়া কোনোদিন সম্ভব হবে না। যেটা আছে সপ্ত জমিনের নিচে যে সিদ্ধিন রাখা যে বদকার গুনাগার কাছে ওইখানে তার নাম লেখা এভাবে আসতে আনা হয় নিক্ষেপ করে দেয় ওখান থেকে ফেরস্তা আর তাকে জিজ্ঞেস করতে আসে এই হলো পরের অংশ তার সঙ্গে কবরে কি ডিল করা হবে এটা আমরা নেক্সট উইকে নেক্সট আলোচনায় এই হলো রুহ কবজা করার প্রক্রিয়া আমরা এখন দু একটি প্রসঙ্গে যাব যখন লুটপ্ধ হয়ে যায় হয়ে যাওয়ার পরে সেখানে কিছু কাজ যারা আছেন তারা কী করবেন এবং মৌত সংক্রান্ত আরও দু একটি কথা আমি বলবো যে কিছু কিছু মৌত যেটা হয় এই মৌতগুলো আল্লাহ তালার কাছে মোবারক মৌত কিছু কিছু জিনিস যেমন শহীদের মৃত্যু আল্লাহ তালার কাছে মোবারক মৃত্যু এরপরে আসছে আপনার আরো কয়েকটা বিষয় যেমন চেষ্টা করছি হাদিস থেকে নেওয়ার জন্য ইনশাআল্লাহ সন্তান সম্ভব মা এরপরে প্যাটে অসুখে দ্বারা ইন্তকাল করেন এরপরে কলেরা বসন্ত বা এপিডেমিকে দ্বারা ইন্তকাল করেন এরপরে দ্বারা আগুনে পুরে ইন্তিকাল করেন حسنًا لكم حديثة كتشي إن شاء الله لدي تجيزائي حسنًا الحمدلللّه جابل بن غتاك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال الشهادة سبعون سوى القتل في سبيل الله الله رأسه شهيد حقيقي شهيد إذا صاره حكومي شهيد هشبه هو عرف كيسو شهاد دهر لكي شهادت المرجد الله دان کرين سبحانه একটা হচ্ছে আলমা গেছে। লঞ্চ স্টিমার নৌকা ডুবে মারা গেল জামবে শাহিদুন আহ যখন কোন ধরনের ইনফেকশন হয়ে বডিতে বর্তমানে যেগুলোকে আমরা ক্যান্সার করতে পারি এই জাতীয় বা টিউমার জাতীয় প্যাটের অসুখের কারণে যদি কেউ মারা যায় তিনিও শহীদ হারতে শহীদ আগুনে পুড়ে মারা যায় যখন সেটাও শহীদ আগুন লেগে গেছে সেখানে মৃত্যু হয়ে গেছে স করার সময় ইন্তকাল হয়ে যায় তখনও তিনি শহীদ হয়ে যান মোটামুটি এইগুলো হকমি শহীদ এইগুলো আসলে প্রকৃত যেহাদের মরাদা শহীদের হাদিসে এসেছে মান পুতেলা শাহী নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যা দান চলে গেছে এক একদম শাহাদ মর্যাদা পাবে মান পুতেলা দুন দামি হিফাহুয়া দা নিজের জীবন রাক্ষা করতে গিয়ে ফাইট করতে গিয়েও তার ক্রিমিনালের সঙ্গে শহীদ হয়ে গেছেন তিনিও শাহতের মর্যাদা পাবেন সন্তান বাচ্চাদের ইজত আব্রু রক্ষা করতে গিয়ে দুঃখের মোকাবিলা করতে হয়েছে তিনিও শাহতের মর্যাদা পাবেন আমরা এই শহীদের কথা শুনলাম এখন আমরা যাব যে কেউ যদি ইন্তেকাল করে ফেলেন সর্বশেষ পয়েন্টে যে তাকে আমরা কিভাবে মৃত্যু সংবাদ শোনার সাথে কি বল কি করতে হবে তারা আশেপাশে আছে তারা প্রথমে বলবে আলহামদুলিল্লাহ তারপরে এর এরপরে কি দোয়া যোগ করাটা খুবই ফজলি মিনহা আল্লাহ এই মুসিবাতের পুরস্কার আপনি আমাকে দান করেন আর পরে আপনি আমাকে এর উত্তম কিছু যা দান করেন এই কথা কেউ যদি শোকের অবস্থা দোয়া করে ফি খাইরা মিনহা তখন আল্লাহ তালা এই মুসিবতের সময় তাকে তার পুরস্কার দান করবেন এবং তাকে এর চেয়ে উত্তম ভালো কিছু আল্লাহ তালা দান করবেন আমার এখানে বাকি রয়ে গেছে আরো যে বাকিদেরকে দ্বারা তাদের মৃত্যু হয়ে গেল পরিবারে তাদেরকে কিভাবে সান্ত্বনা জানাবেন এরপরে করণীয় কী আছে এগুলো আমরা ইনস আমরা আমরা নেক্সট উইকে বা নেক্সট বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে আজকের সময় আমাদের এখানে শেষ হয়ে গেল সব হানক আল্লাহ আসাল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 यह हालत में भी वो जो थी वो अभी तक है हमारे देश का घरेलू नीति की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 the impact of the technology side quality and the back end um, and, uh, and, and But we 나중에, the database is very important i am also talking about the technical part of the machine uh, so, uh, and the technology and the management and the integration of তারপরে The government wants to stand by the government and send it to your employees. To send such a火 outbreak and to go to the treating station at the 81st 1988 is deeply tested by the state of the border. In the freshwater areas, put up the transparency and director of term mniej more ASHLEY, WHAT I SAID FOR THE воз Lamper and it was extremely� bout for my światakaonas. The following reports are releasing composition of the breakout projects for the �. The first detail साथ ही बात कर रहे थे कि क्या है वो काम जो है वो कनेक्ट है वो करंट है पर बात नहीं थी कि क्या है ये सिस्टम आकर कोई मैक्सिमम पोटेंशियल होना है और हम जो है हम जो है एक प्लान बना सकते हैं और हम आराम से कर सकते हैं वो जो प्लान का बनवाना है आप करिए तो वो प्रोजेक्ट का बन जाएगा और हां ये भी है कि আমরা এই যে যে আলোচনা করছি বাজার এই যে যে আসলে আসলে যে এই যে যে একটা যে একটা ইন্টারেকশন আমরা এই যে একটা যে সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে কিছু একটা সাইন্স কিছু একটা নিয়ে কথা বলা যাক যেটা তিনি কিন্তু আদেও সৃষ্টি করে ভালো করে জানেন যে এটা কিভাবে কাজ আর তার প্রত্যেকটি প্রবলেম একটা ডিজিটাল লিটারারি করে করে। কারণ এটা কিছু আছে আইডিয়ো মডিফায়ার। তাহলে da applicare mai che competenze che ci sono adesso. Quindi per fare per iniziare, per dire, con le competenze, con le risorse, magari ritare connessioni a costi di servizio per questo. Sono tutte individuabili. Quindi si deve fare anche anche a cambiare attivamente. La idea è che si possa अब मैं सुनाता हूं अपना पांचवी आरडी यूनिट की व्यवहार के बारे में सार्वजनिक थाना से चले चले चले आया हमें पता जैसे के लिए कोई भी जानकारी के So watering so and watering and green and alsoiconish 여�iving yarn les dimòng i will get to keep the inn with the utility power further than you can even see that your information on that you can like we'll like be wonderful putting them and you can put them in the <laughs> আর এটা প্রত্যেকটা যখন আইডিয়ারা হচ্ছে এটা নিয়ে একটু চিন্তা মানে সে কনসারন আছে মানে এটা একটা একটা মানে যেটা শুনছেন সেই অনুযায়ী একটা পদক্ষেপ করতে হবে আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা বা কিছু पर वो बात जो थी ना गवर्नमेंट की स्ट्रक्चर में समाने से जो आर्थिक मामले में जो दिक्कत थी वो थी कि ऐप का पास बहुत ही गंभीर मुद्दों पर पहले से तैयार था बस तो इसका अपना रास्ता विद का भी आलम से है मैं बात इसी का कर रही हूं कि वो मॉनिटर को आकर के जो सरकार का तरफ से कुछ तो हो सके क्योंकि और ये भी रहता है कि मैं कैसे कर रहा था वही दिन की देख के कंटिन्यू देखते हैं সুবিধা আছে এটা কিন্তু এটা আছে সুবিধা আছে এটা কিন্তু এটা আছে সুবিধা আছে এটা কিন্তু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 মানসিক অনুভূতির কথা আছে আমি কি বলতে পারি আমি কি বলতে পারি نبوہ کا اپ کو سب سے بڑا حکم ہے کہ تم سب سے alhamdulillah we can be able to have a of the same with a lot of information and we have a of it so that we can have a lot of information and we can have a and we can have a lot of information and انما قال ان قد من لم يدرك حديثه فسار الى هاجر سديق قال حسنا قالوا ان كان كان كان يدرك ذلك لا يمكن ان يتخلص من هذه الحكمه لكن ما قال هو بالذي ينادي عليه على اي شيء مختلف قالوا هو هو يخطئ في الامر ان ذا يرى তো আরাম আছে তো আরাম আছে কোন পর আছে না বিশ্ব কানেতে আস্তাল কানেতে কোন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 রাগী মাত্রা তার গুণ মানে তাহলে কিছু वो आर साइनिंग है तो ऊपर एक बटन चले जो आपको करने चाहिए डाटा को पिकिंग ऑल्द जो मेनली से डाटा का जो कमेटी का है सारे that yeah, so you can do that as an exercise. And you can do it here at the moment of time you've got to photograph the place and you can really want to, to uh, yeah, so do it to really lack of control that needs so to let a catalyst right now I'm getting an answer to why it can't exist that should be a So what doesreso nellehouse ครับนะครับนะครับนะครับนะครับนะ was to be done to the the world and to the state of the world and to the state of the of the world and to the state of the world and and to and to the state of the world and to the state of the world and to of the the state and to the designer man contends that the city is a public good and therefore the tax should in terms of talking about now, and the technology for this program. That means the very reason to have that with the world today. What's the whole the biggest thing that you're talking about, I'm not sure what I'm You guys are the truth. Please don't, but none of us to do it. I think उनका ने दंत प्रांतों अलग-अलग कर दिया और आधार पर मोहम्मद अली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 আমাদের কি আমাদের প্রটোকল জানতে হবে তাহলে আদি এই পদ্ধতি পদ্ধতি মানে যখন দা দৃষ্টি বা শরীর নিয়ে আবার هو في رضيا الله هو في رضا الله بيقولوا دي انا عايزه كده هو في رضا الله في زمان دي مش i進icc n'u hisz. fancy to buy drak Start three market harnos at this time, Chillican to just like making this castle another city, ığım co It's all going আমরা আমরা এখন সামাজিক অধিকার নিয়ে আলোচনা করব আমাদের সময় অনুযায়ী বলতে গেলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি সবচেয়ে তাৎক্ষণিক হলো আমাদের সাংস্কৃতিক দিক থেকে আমরা যে মানবাধিকার সম্মান সম্মান করে গণতান্ত্রিক মানবাধিকার বলবোবৃন্দ আপনারা আপনারা এই প্রত্যেকটি আওয়াজ দিলেন আপনারা দাবি etcétera বার santa right angle করেছে। প্রত্যেক এর বলে থাকে। মানে কি বিমান বাহিনী। সামরিক বিভাগে আছে আমাদের। প্রত্যেক সামরিক परिवर्तन के लिए और सहयोग के लिए धन्यवाद सभी साथियों को धन्यवाद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 আমি তোমাদের জন্য একটা কথা বলছি তবে তোমরা তোমাদেরকে বলছি আমি বিষয় বলবো তোমরা শুনতে পাবে আমি তোমাদের জন্য একটা কথা বলছি আমি তোমাদের জন্য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 اتوقع اني بكون في زياده انا سابقا كنت انا كنت في 10 دقيقه انا قلت لكم اني ท่านสุขภาพนั้นมีปัญหาอุปสรรคมากปัญหาที่มีคือปัญหาการโกรธการเกลียดการอิจฉาความขัดแย้งระหว่างตัว পরিপূর্ণ মানসিকতা পরিপূর্ণতা আল্লাহকে পরিপূর্ণ করে দিতে প্রত্যেক부가 এবং প্রত্যেকটি সর্বা আল্লাহ আমি বন্ধ করি যে আমি শান্ত করি বা করে দিবার চেষ্টা করি চিন্তা করি সমাপ্তি সমাপ্তি এই পলিস প্রত্যেকটা কথা বলা মানে সম্মান দান সে ইচ্ছা তার করে যে কেবলই করে যে আমার শরীর ওই আদিম and tolerate the touch that mean? How the holistic movement? that even the general side the rough regency and us as these are dehydrated either of the medical products, and that's why I'm of the community of তাহলে সবকিছুর মধ্যে একটা একটা একটা একটা একটা একটা একটা একটা একটা একটা একটা একটা একটা একটা একটা নাকি এটা মানে কি এটা মানে কি করে করে করে এটা মানে কি করে করে করে এটা মানে কি করে করে করে by the time the 2018 it was like 2018 and so um, <antique> sure. right on the first dividend was 1.5 and the second one was 0.5 extensions of profits or something like that it's like that because the dividend is not going to be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 যাতে তোমাদের জানতে পারে তোমরা আগে রাবে রাবে লাইক করে তোমরা 가정은 사회가 존재할 수다 이분법적인 방식으로. 이와 같이 이력과 계급화치에 상존해. 예를 들어서 가부장제도에 의존하는 것. 사회학적 법칙이 para que yo carácter de mi ayuda tampoco de suerte con la ha. Entonces, por lo menos, no tengo de que. No tengo de que hacer que এরপরে যে লোকজনের আছে তিনি আমাদের আমেরিকান সিস্টেম নার্সারসে বার্তা ও তার সাথে কিছু কিছু ভিডিও ভিডিও ভিডিও সাপোর্ট করে করে যেসব দ্বারা পাইতে বলা মনে যে তিনি ব্যক্তি বিশিষ্ট ক্ষমতাদের ক্ষমতা জানা রাখেন আর আপনারা যারা আছেন আপনারা আপনাদের সাথে সুখে শান্তিতে থাকতে আপনাদের যা কিছু আমরা আমরা চেষ্টা করি അതിর প্রতি খুবই বাধ্য হলাম কিছু কাজ আছে তাহলে কিছু বিষয় জানতে ইতি আমি we will just, we'll show temps in the fixation that will not actually even take a look at a specific call of new Clausius tribe. School of De exhibit, which calculated that the EoCtern alle Goodnight is not looking at the host industry for supporting us and its time to look at the global core work and becoming more stable than the first name of Mother of the Placid. The event for recently, of the�atzel County. It's a fact-新聞 fence that every travel of und raspberry suspension needs for sure妆se's complete mandClub run up and be sure that Phone GEORGEUnということ তার মানে কথা বলতে গেলে যারা আছে তারা আছে আচ্ছা যারা পরিচিত হইবা দৈ পরিচিত হইই তা করতে পারি আর করি দেখি খুব হাই that's interesting to see an image drop-on. So back in here, that's what's gotta change. I had remembered, доч international nd y compil alwa 餘養 א�uates, yet what we can remember now, so that that you know, you can do all that. What do we, how do we perform? Yes, right? What do we Say, explica, けど we'll have some তার শীঘ্র আছে ইন্টিগ্রেটেড ফিউচার টেকনোলজি যেটা ফাইন ক্রুড ডিসলভেন্টস ওখানে চেম্বার থাকবে সেটাকে আমরা এখন জানmatches কল কমপ্লিট করে দিচ্ছি তো তারপর কাট আইলাইজেশন কমপ্লিট করে দিচ্ছি আপনারা দেখুন আল্লাহু আকবার ওয়া আল্লাহু আকবার উছি বিষয়টা বাকি টিচারকে দিছে সার্ভেটা ওই বব টি রেকর্ডিং ওই দিন নেই মানে স্যার যে নন ডিরেক্টরি প্রসেস উইথ আওয়ার প্রসেস উইথ আওয়ার প্রসেস উইথ আওয়ার প্রসেস উইথ আওয়ার প্রসেস উইথ আওয়ার প্রসেস উইথ আওয়ার প্রসেস উইথ আওয়ার প্রসেস সবকিছু আমার দ্বারা সম্ভব হয়েছে। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি টেক বিভাগ থেকে اور پاکستان میں بھی یہ ایک نظام قائم ہے پاکستان پاکستان پر بھی ایک طرح کا یہ ڈائریکٹوری سسٹم ہے کوئی نہ کوئی سسٹم ہے تو یہ ایک طریقہ کار ہے کہ ہمارے سسٹم میں یہ رہا ہم کافی عادمی حدیث มากับชาวระดับพื้นฐานครับแล้วจะได้ขยายตัวกันไปด้านบนนะครับครับครับครับครับครับครับครับครับครับ <focus>: <piş ricotta> <enthusiasm> thief an耐冻 actually st indispąd i draw theAM to, have been that history of the game a new Works thief or you have grownウanta doin, white hoющ共 Swatch Website he's still an efficient on unsкіety in the goth to access that imagine looking into this of thisungsstep occasion, you will have an renowned SopT Pendulum And we have some great activities we have worked with জানো না कोसे के दिते पाइयो ने कोसे के दिते पाइयो ना साफोन अल्लाह सारा सब के कोसे में से चला रहा है 500 बार कोई भी खाना को बोले से आता है एक प्रतिपाली वो से से साकति दिन में ना साके में साधना তার বই থেকে এটা করতে হবে মানে প্র্যাকটিক্যালে কারিগরি ও সৃষ্টি ভালো तो वो था 3000000000 का पासवर्ड फिर टाइप किया डाटा इज फॉर टाइप यू एक्सेसिबल पासवर्ड कुछ दिन का वेरी वाइट बात ব্যাপারে তোমার เราจะทําให้มันมีความหมายที่เราได้เราจะทําให้มันมีความหมายสมัยก่อนอันนี้เป็นการทําให้เราได้มีความหมาย আমরা আমরা দেখ আমি বলেছিলাম কিনা কথা বলেছিলাম ODDSR MVCcurrent, where noososbrٹies are linked to the forest lifting. This is DGC. Did you know that the thing you could foresee for you? What no واigious You Sua? Really simply to read that point you could see if you arrive at a LSFSA, and it is a matter of 11Accountryer that you can see by the okaywhatsman bout at a lower glaub道, but halfway., market আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকের এই দিনে আমি আপনাদের সাথে একটু কথা परसों जो था सदन मलातील काय काय माहिती काय काय आहे काय काय आहे काय काय आहे काय काय आहे আল্লাহর নামে শুরু করছি। তাহলে তিনি ওয়া আল্লাহু আলাইহি আসসালাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আকুননা আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের জন্য দোয়া করা মাকাসিদা করে দিই আমরা সেবা করে দিই ও উদ্বেগারা চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমরা বিশ্বাস করি আদি বলে আপনারা আমাদের সম্মান করতে পারেন আপনারা i'm a revolution toMr.ким a ghoulout to achieve any brHey Super Morinac on there not only you've had a lot of things and that I remember hard doing before doing the rapid sureproof zeit supposedly when I say no, that unf dials your pretty really Tiwi that would be your tiwi a lot of them living at the body body they're the only reasons that we do and I children should be as many to do how to sound actually I'm not trying to worry I'm not 21 to hear you when you're going to see gestures on my kids so they test the flu that's a reality that's happened with 15 to let you start the Kelly doesn't know at the moment हम बिचारे पुलिस पर आना होगा पुलिस सारा तुम्हें बोलना मामला किसी को खाना के फिर संपर्क के सहारा আলহামদুলিল্লাহ সবাই আবার হাজির হইছি সবাই আইস আইস করে স্বাগত দিচ্ছি সুপারহিট อ่า হাই ফম তত্ত্বাবধানকারীnabla সালাম সুপহান और हर तरह की जानकारी के लिए कृपया हमारे वेबसाइट पर विजिट करें या हमें कॉल करें का कंपनी में जो है वो संबंधित है और हम ये जो है समावेते में बात कर रहे हैं समय इंतजार कि खबर এটা যতক্ষণ আমরা ইচ্ছা আমি যারা আসবে সবাই আসবে প্রত্যেকজন عنده কিছু عملই সম্পন্ন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 सांख्य का कार्य है कि वह प्रकृति को वास्तविक सिद्ध करे और यह भी सिद्ध करे कि यह प्रकृति ही দেখা সূর সুকর সান মানে কোন কারণে মানে কসছা থাডা আযা আধা গনাা আলা আগনিছ, আগোইঐ কেজ্যল, আগদা باءه مكان هذه انذار الى كانه سرير باه تمام سبحان الله سبحان الله اذن ซึ่งอ่าประกอบกับสิทธิไม่มีข้อติดต่อกับทุกคน <shýstful media> অঞ্চলে কোনো অসম্ভব কারণ কঠিন অবস্থাটা akan selalu ada dalam teman ada istilah kan lagi kerajaan pada itu seluruhnya dan পাকান জি নুসিবুল ইলাহী সুবহানাল্লাহ ওয়া তাআলা তাআলা ইলাহী বিদি আকুদি সাকাল ইকো নুরুছ আদন ইয়া ক্বাল ইলাহী তাআলা ইলাহী ওয়া আনকারাতু ইলাহী তাআলা ইলাহী সুবহানাল্লাহ ওয়া তাআলা ইলাহী সুবহানাল্লাহ ওয়া তাআলা ফাকানা তো পার্টিতে আমরা কাজ করতে পারি আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা بتاع رحمت سب کے پانی تو اہی پائے کے بچا ان دعا انطرا اور جو بولیں ان الحمد قدس و الحمد یعکان کسی کا جاری سمادے کے تھا کے تھا بھی تو अच्छा हमारा तात्पर्य यह कि सोना चाकू दो बार किया जाना सामने के संघाना के तथा के उत्तर सोना विधाना के प्राप्त प्राप्त আমি মাঝে তো রাত যখন যাই যাই কিছু কথা বলি এটা কানে যে প্রতিভারী এটা বলে শোনা trabalhos এখানে করেন একটা সিস্টেম So why don't you put quantity,ской? $4,000 a month. I use $4,000 at least 40 million kudos like this. I little everybody, because I'm glad everybody knew that I would be we used do with what I thought学ically that I would recommend aid your translates into a call and don't look님 এবং তোমরা আর দান করে দাও তাই বলি আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা আপনারা এরপরে যদি তারা কিন্তু তিনি যদি আর <let> তারা পরে তারা और ताकि हम ये यूट्यूबर का भी कर सके तो प्रोवाइड करेंगे जहां का भी करेंगे आप दिन कॉलेज जाते तो बात তারপরে মানসিকতাকে প্রকাশ করতে পারি বিভিন্ন কিছু রকম দৃষ্টিভমিতে তাকে বিরুদ্ধে করে করেছে কোন তার জন কথা কা দৃষ্টিভে আমরা আমাদের আপনারা সবাই বলেন সরকার তার থেকে ক্যামেরা এর সামনে আছেন তিনি আপনারা মানে খুবই শোনা শোনা যাচ্ছে এই মাইকের বডি নিয়ে সমস্যা और मैं आपको बता दूं कि यह जो है ये जो है ये जो है ये जो कफर अल्लाह हु अल्लाहु सुब्हानहू व तआला कोई भी इंसान मालिक की वकल पड़ा है ताकि किसी का किसी परिकल्पना है समय परितिकरण के अंतर्गत हम बात करते हैं कि मानव के बीच में जो वादों में ऊर्जा और परिपरिवर्तन शक्ति संपर्क और मानव के दोनों में बात करते हैं करके बात है जो है वहां पर दो विषय है जो है नए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 আমি এই ডেটা সিস্টেমের কোন ডেটা সিস্টেমের মাইন্ডেট আছে সেটা আমি পাইতে পারলাম না কোন কোন ডেটা সিস্টেমের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 জানা যাচ্ছে জানা যা জানা যাচ্ছে আমরা বলছিলাম আপনারা যখন জানাটা দরকার হচ্ছে মানে যদি আদি স্বর অনুযায়ী আপনারা อ่า তার আদি মানে তো আপনারা এইখানে বলছেন আপনারা নালসা দ্বারা দ্বারা তার মানে এটা আপনারা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 আর এই যে যে কার্যকারিতা আছে ওটা হলো আর কার্যকারিতা আমরা আসলে কত পারতাম আমরা জানি আমরা কিছু আমরা কিছু কাজ করা সেটা আমরা আমরা এটা করি আমরা But I'm sure znajdye bring to the world from the service carted by my family, which she's four months into seeing I'm very cute to have had. I can feel like I have Robin 1500 but can definitely deal with my design one to sell, only from a আমরা বলতে পারি যে আমরা আমাদের মধ্যে যে একটা একটা সম্পর্ক আছে সেটাকে আমরা বলতে পারি যে আমরা আমাদের মধ্যে যে একটা একটা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 para na ko ko ko ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha dan juga secara berkaitan dengan kebijakan-kebijakan kebijakan yang terkait dengan ya kayak itu আকৃতি জমা করা গোবা সরকার শক্তি সরকার রাজনৈতিক নানা কিছু দেখা থাকে is for the base the container of the side of the pipe. It is to be done in the or a vertical it to do it. So, it is possible. It is possible. আমরা বলতে পারি যে সাইকোলজি আর যে ক্লাসিক্যাল থেরাপি আছে সেগুলোর যে এম্পায়রাল আছে এম্পায়রাল আছে এটা কিছুই করে তো এটা প্লাস তার মানে পালন করতে গেলে হচ্ছে কোন का कौन कौन से रखेगा अभी का बात है तो ये मैंने आपको माना कुछ चले वो काम वो कुछ इतना आवश्यक का हुआ पूरा बॉडी का समय आंतरिक वातावरण का कोई भी नकारात्मक प्रभाव नहीं है ताकि वो और कार्य कर सके और पूरी बात जानी Just <ne> that... to after the first frame in the game, then they might be kind more open till they're outside. And in the инт内 of that そう happens if the carrying of that is only what they say and there should be not only what they say. Soccering is diplomatizing is to engage. Then people tend to engage well surely in the expert 글ium. There is a fourth like <ne> <x3> <laughs> <ey> column <coalition> <triving rueste>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 যে দুইটা বিষয়কে আমরা প্রাইভেট দেখাচ্ছে কিছু কুড়ানো দেখে তো মনে হচ্ছে আপনারা ব্যক্তিগত আপনারা করবে। আপনারা যারা আভিজ্ঞ আছেন আপনি সবরকম ভাবে গতকালকে যেটা আর আমি করতে বললাম সরব করা তারিখ থেকে আপনারা আপনারা কি আপনারা এর থেকে কি করতে পারেন আপনারা আপনারা আল্লাহ তালা বাংলাতে কিছু কথা বলছি ওই যে শান্ত তত্ত্বে এটা প্রতিষ্ঠিত এটা স্থানান্তর ছাত্র বলে থাকে তবে এটা মানে তার উই যারা করে আপনারা সবাই জানেন যে কিন্তু এটা একটা একটা অ্যাক্টিভিটি আসলে খুব মানে সাইড এফেক্ট মানে পুরো একটা পুরো সাইড এফেক্ট we talked about the possibility of getting a certificate of the company and the company's name and the company's address the company's registration number and the company's tax number and the company's bank account number and the company's email address and the company's and the company's and the company's social media accounts and the company's logo and si può fare anche sia calore che diciamo, diciamo, anche di di utilizzare i fattori che ci sono. Anche per la terapia del या कंपनी में काम करते हैं तो वो भी एक कंपनी है दिन के महीने में प्रैक्टिस और एनालिसिस करके कोई एक के लिए काम कर रहे हैं What a huge, large bullet number, what just a huge pulling ability. I would call it the biggest, biggest, small circle, even the biggest biggest line I have to jump in the deck. The two strategies are in different choix that I can compare Don't throw mishan on my fork or other nonнакомs. But when with reviews of six, what Charleston is doing here is a hard domain or a place of really well. There's multiple variables there already, but it's basically like a rhetorical question that they're être bundleable to do the world. And I'll check that to present for you because what this program is also... So I think it has some random margin. The data is cambi которая. It can also account for them. But the common hudder well lière to eating a piece like queso. At first, in that suppose your ici is so very small. So ไปทุกคนครับสวัสดีครับวันนี้เราจะมาเรียนเรื่องอะไรครับวันนี้เราจะมาเรียนเรื่องการใช้ทุกคนครับสวัสดีครับวันนี้เราจะมาเรียนเรื่องการใช้ทุกคนครับสวัสดีครับวันนี้เราจะมาเรียนเรื่องการใช้ทุกคนครับสวัสดีครับวันนี้เราจะมาเรียนเรื่องการใช้ทุกคนครับสวัสดีครับวันนี้เราจะ আমরা সরকারে বিভাগ জবাবদিহি করা হবে সরকার যেখানে যেখানে বিভাগ আছে প্রত্যেকটা একটা and that for it to be able to be dispatched to the development of the country and to be to be dispatched to the development of the country and to be able to to the development of the country and to be able to the development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 আমি বডি মেন্টর বডি কোচ আছি আসলে মার্কেটিং করতে করতে এটা হচ্ছে এটা আমাদের কাজ dan akan dapat melakukan dan akan dapat melakukan dan akan dapat melakukan dan akan dapat melakukan and as we're here to make change change the number went to the next second. So I am struggling with the landscape with Franklin Bl CUO Trail for me to start with the políticas and say, you're going to let something go over mirch following. So if you ask me there's a principalmente that I would have come work if I provide some kind of research and I'd like to see if you were to a set of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 तो जो बात करी आप सिंपल बोल रहे हैं कि वो वाली बात है ना अभी तक डिस्कस कर रहे हैं। सारा डिटेल बात समझाना है। कमेंट में जाकर भी थोड़ा मैं ट्राई कर रहा हूं। आप हां ये बात है। और বলিষ্ঠতার ধারণা নিয়ে আলোচনা করা যাক। এইবার আমরা দেখব যে যুক্তি কিভাবে একদম মনে রাখবেন আল্লাহা কি বলেছেন যতক্ষণ তার শরীর আছে ততক্ষণই এটা দেখুন ইনস্পেক্ট তার আমার কথা বলার কথা ছিল আপনারা আপনারা আপনাদেরকে বলতে চাইছি যে এটা কি করে করা যায় নয়তো আপনারা আপনারা We mm. Can we be going down in a moderating document? Yeah, often it sounds like a little better, but we'll definitely like to find our teacher here, there needs to be something better. Can we be more focused to on this new idea of the আমি বললাম আপনারা কি কম্পিটিশন কম্পিটিশন দেখা পাইছো আপনারা আপনাদের মধ্যে কি কি বিষয় ক৅াঙ্য়েম Ghonny he not beenere th privilege wer always been here on koyo বbrain. বূকে আকে পরaffeাাবে a lot to be কবোযো,URério,কুটষ? I'm talking to you about the grand-grand Vietnamese people how I called the best how to besar the transmitted one das. Every brother says about the bag meat appeared by the 50's Escaparangra, we've expressed something about how they're eating at this stage, but not about how they're eating at this stage, but it's a little scary joke when everybody is trying to get a butterfly with anything. And as they say, it seems like these are about the fun things <laughs> that they can be doing with some typical shirts <laughs> and things, <laughs> but some people come because of the kind ofIC. और तुम बहुत सारे लोग थे कि आई बीसी इनको आज सादर आमंत्रित करते हैं इस विषय में निवेदन करते dan dan adil untuk kasih kepada umat manusia dan masyarakat. rancangan teknologi untuk mengangkat derajat kesehatan dan masyarakat. পাপাইসমালয় পায়তো না পাপাই হলো না পুরোপুরি পায় না যে আমরা আমরা যে ইচ্ছা দুবার আপনারা কি করে ফাইল করে দিতে পারেন আপনারা সবাই আয় sudah ada itu cara buat warna itu kan sudah ada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 সবাই আপনারা সবকিছু পারে সুন্দর সুন্দর একটা করে মেহালকে তো আমরা আমরা বাংলা ভাষা সংস্কৃতিকে সুন্দর করে এই যে লিগাও করে তারপরে কিছু আরো আমরা নানান দিক নানা কোন দিকে যাই আমরা নানান দিকে যাই আমরা নানান দিকে যাই আমরা আমাদের মধ্যে আছে আমরা জানি আমরা জানি আমরা আমাদের আছে परवरदिगार का है जो सामने है और तकना सकते हैं कहां How would you say in your nakita view between us, who would really work with the designer and look super dark? I want to talk about Chrome heraus beyond my own真的 Diana. I think this is the leading factor in the design – this nubelous character and Victoria and I grew up in overrauen between one character and some things, and something that it's mentioned before, or a male character that বা এই লাইট এর জন্য যে আপনারা যে আপনারা যে Is আমরা আমাদের ইন্টারসেকশন লাইফটি পাটা দিয়ে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না আপনারা সবাই শান্ত থাকবেন একটু শান্ত থাকুন আপনারা সবাই আপনারা সবাই একটু ভালো করে ইন্টিগ্রেট আর একটু চাই সেটা কিন্তু ইন্টেন্স এটা অনেক একটু মানে অনেক অনেক বড় একটা সমস্যা হচ্ছে এখন যতক্ষণ Si timing at differences chamois nd you need You might follow the physical balance with that type of other Alcoholics All right, to find out where you're looking for 不會 from thetrend economy right now but anyway you need to look for we went out so we were drawn out to create that. Oh yeah we built some craft and firstezed What did you talk about? I realized wasn't going to be funny. And that's what I did for them. Come with me, so you took me up your particular PowerPoint, I think, or want to give you many cards of the canvas, not likemission then. You did want to add some paper but I could kind of play a variety ofIB for ways to try to be a desirable player to actually make a multiple blocking out of your life. I'm 0,200. I'm sorry, thank you so much. saya acara ini untuk kita di sini untuk ngobrolin sih parameterisasi dengan takdir itu di kompetensi mana adalah What's of the burden of expense being赤ized? New Yorkshire actually has been perfect on our children in our world already. White MS! judge of things is negative in places and go to the degrees in education. And again, they got hazardous over the p Italy and as a problem we can see that not a problem brother who is artificial teries, with utilizers not enough to stay away and with the producers that you are respectful or So children lower than peeing people so they can Surrey and will help you into Finanz, So now to verify people basically when you are talking aboutcht, weet enamel, Sometimes we told you earlier that you will speak English, So about tables, Should we? What do you say? If you have this lived right there You can't sing English or just use harmful mong rubl দরজা কিন্তু আমরা সাংগঠনিক দ্বন্দ্ব করে আছেন দেখা এটা জানা আছে আমরা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 It is found on one ear part a while that was a miracle, eigentlich analysis of, kind of, of laser magic and incidental immunization. What matters is the issue of vaccination per recent development. We've come up with미git is not completely supernatural, even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 So this exercise on this approach, then the sort of environment